বাংলা মানবতা সমাধান আসালাম মরাইকু মোরা আহমাদুল্লাহ ইলা হাম্দারিল্লাহ নাহমাদুহু আনা স্থায়ইনহু মাই ইহেদি ল্লাহ ফেলা মুদিল্লা আমায় ইদলল ফালা হা দিয়েলা। অসহাদু আল্লাহ ইলাহা ইল্লা্লাহ আহদহুলা সারিকালা অসহাদু আল্লাহ মোহাম মাদান আব্দুহু আম্মা বাদ ফাউধু বিল্লায় হিমিনা সেই তনির সাল আলী ও সামিয়া সম্মনিত দর্শক মন্ডলী আমরা সত্য মিথ্যা সম্পর্কে ধারাবাহিক আলোচনা করছিলাম সত্য মানুষকে সঠিক পথে নিয়ে যাই সত্য মানুষের মানসম্মান বাড়িয়ে দেই। সত্য মানুষকে জান্নাতের পথে নিয়ে যায় সত্য মানুষকে জাননাতে পৌঁছিয়ে দেয় মিথ্যা মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায় মিথ্যে মানুষের সম্মান ধ্বংস করে মিথ্যা মানুষকে জাহান নামের পথে নিয়ে যায় এই আমরা সত্য সত্যমিথ্যার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করে পৃথিবীর সকল মুসলিম ভাই বোনকে বলতে চাই আপনারা সত্য গ্রহণ করুন মিথ্যা পরিহার করুন अल्लाह तला नबी के मिथ्थक अनुसरण करबा आबुहर तलासूल सल्लाह आलहीसलमिल मारे कदेबान आदेशा बेकुल्लम सामिया एक जन मानुषर मिथ्थुक हर जन एतटुकु यथेष्ट शरियतर को कथा तदंत ना कर কেউ যদি শরীয়তর কোনো কথা তদন্ত না করে বলে তাহলে সে মিথ্যুক এই কথা আল্লাহ রাসুল বলছে আমরা বিগত পর্ব অনুযায়ী গুরুত্বপূর্ণ যে কথা বলছিলাম তার একটি অংশ হচ্ছে যে মানুষ যে আমাদের সামনে দেখা যায় বিভিন্ন বিভিন্নজন বিভিন্নভাবে হামসলাত পড়ে তার একটি সত্য হাম হচ্ছে যেটা আমরা এখন পড়লাম যেটা ব্যাপারে জেমাদ আবার একটি বিবরণ রয়েছে জেমাদিব সাহলা কবিরাজ ও আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে কবিরে যে করে আমি ভালো করবে বলে এসেছে তাইটা তার দাবি তখন আল্লাহ রাসুল তার সাথে কিছু কথা বলতে চাইলেন তিনি কথা বলার সূচনাতে এ এই হামসলাদটি পড়লেন যেটা রাসুলের মুখের হামসলাদ অত্রহাদিসের শেষে যেটা আমরা বুঝতে পারলাম সেটা হল তিনি ইসলাম গ্রহণ করলেন আশাহাদ আল্লাহ ইল্লাল্লাহ অশাহাদ আন্না মহম্মদ রসো এটা বলে কোনো ব্যক্তি ইল্লাল্লাহ ইহাম্মদর রসুল্লাহ বলে ইসলাম গ্রহণ করেছেন এটা আমাদের অবগতিতে আসে না ইসলাম গ্রহণের জন্য এতটুকুই যথেষ্ট যে কেউ যদি বলে যে আমার আল্লাহ একজন উপরে থাকেন আর আমার নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম এতেই যথেষ্ট হবে মুসলমান হওয়ার জন্য এটাই স্বীকৃতি কেননা একজন বেদহীন মানুষকে আল্লাহ রসুল মুসলিম স্বীকৃতি দিলেন প্রথমে তিনি বললেন আইন আল্লাহ আল্লাহ কোথায় থাকেন বেদইন উত্তরে বলল আল্লাহ উপরে থাকেন তারপর আল্লাহ রসুল বললেন মানা আনা আমি কে তখন বেদিন বলল আন্না কারা রাসুল উল্লাহ আপনি হচ্ছেন আল্লাহর রসুল আল্লাহ রসুল তাকে মুসলিম বলে ঘোষণা দিয়ে দিলেন মুসলিম হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট আল্লাহর স্বীকৃতি এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লামের স্বীকৃতি তবে সোন্নাথ হচ্ছে যে মানুষ যখন ইসলাম গ্রহণ করবে তখন ইল্লাল্লাহ কালেমা না বলে আশাহাদ আশাহাদ মু কালেমা বলবে এটাই সোনাত ওটা মিথ্যা আর এটা সত্য যেমন আমরা জানি যে আবু হর রাজিয়া তালা একদা রাসুল সাল্লাহআলাম গেছে বললেন আল্লাহ রাসুল আমার মা আপনাকে খুব গালি দেয় আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করেন তো তখন আল্লাহ রসুল বললেন আল্লাহ মাহ দেম্মা আবি হরাইরা হ্যাঁ আল্লাহ তুমি আবু হরেরা মাকে হেদায়ত দান করো এরপর আবু হরেরারা যে বাড়ি চলে যাচ্ছেন তিনি দড়িয়া গেলেন কীভাবে গেলেন এইসব বিবরণ ঠিক নয় তিনি দরজায় দেখলেন কান লাগিয়ে যে তার মা পানি নিয়ে ব্যস্ত তার মানে তার মা গোসল করছেন দরজা বন্ধ এক পর্যায়ে তার মা দরজা খুলে দিলেন তিনি বলছেন আমার মা খুব তাড়াহুড়া করে বের হয়ে এসেছেন মাথায় কাপড় ছিল না এরপরে মা ছেলের সামনে বলছেন আসাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ কোনো আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসুল দেখুন কিভাবে একজন মানুষ ইসলাম গ্রহণ করছেন সোমামা ইবনে ওসালের ঘটনা আমরা সবাই জানি সোমাম ইবনে ওসাল একজন এলাকার নেতা মানুষ তাকে স্বাভাবিক ধরে নিয়ে এসে মসজিদের খুঁটিতে বেঁধে রেখেছিলেন মসজিদের খুঁটিতে বেঁধে রেখে তখন সোমামা বলল তাকতল তাকতল জা দামিনা শাহেরিন ওইন তরুদুল মাল তুতা আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে রক্তওয়ালাকে হত্যা করবেন রক্তের প্রতিশোধ নেওয়া হবে আপনি যদি আমাকে ছেড়ে দেন তাহলে আপনার সুক্রিয়া আদায় করা হবে আপনি ছাড়তে গিয়ে যদি পয়সা চান প্রদান করা হবে আল্লাহ রসুল কিছু বললেন না পরের দিন সোমামা বলল তাকতল আমি ইসলাম গ্রহণ করবো মানে আপনি যদি আমাকে হত্যা করেন রক্তের প্রতিশোধ নেওয়া হবে আপনি যদি আমাকে ছেড়ে দেন তাহলে শুক্রিয়া আদায় করা হবে ছাড়তে গিয়ে যদি পয়সা চান প্রদান করা হবে আল্লাহ রসুল তাকে কিছু বললেন না পরের দিন বললেন সোমামা তোমার খবর কি তুমি কি ইসলাম গ্রহণ করবে সোমামা একই ভাষায় উত্তর দিল আল্লা রসল বললেন সঙ্গী সাকে ছেড়ে দাও সাহাবিগুন তাকে ছেড়ে দিলেন এবার লোকটি চলে যাচ্ছে আর বলছে ভদ্র মানুষ থাকতে পারে তবে এত বড় ভদ্র থাকে তা আমি বুঝতে পারি পারিনি মানুষকে এত বড় ভদ্র হতে পারে যার রসি দিয়ে যার অধীনে বাঁধা তিন দিন যাবৎ দাম্ভিকতার পরিচয় দিয়ে কথা বললাম এরপরেও সে আমাকে নির্দিধায় ছেড়ে দিল কতই না মহান ব্যক্তি ভদ্র মানুষ একেই বলে এই চিন্তা করছে আর সামনের দিকে আগিয়ে যাচ্ছে এক জায়গাতে পানি পেয়ে গোসল করে ফিরে আসলো এসে রাসুলের সামনে বলছে আসহাদ আল্লাহ আশাহাদসুল অত্রহাদিসও প্রমাণ হয় যে একজন মানুষ কোন কালেমা পড়ে ইসলাম গ্রহণ করবে যার অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ বেদিতে কোনো মবদ নেই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসুল সম্মানিত দশক মন্ডলে আমরা বলছিলাম সত্য হচ্ছে এই কালেম অপরে ইসলাম গ্রহণ করা আমরা আমাদের দেশে দেখতে পাই বক্তৃতের মাঠে যখনই কোনো বক্তা আরম্ভ করেন বক্তব্য তখনই এক পর্যায়ে শুরু করেন ঝিকির লাই লাল্লা লাই লিল্লাহ তার তো স্টাইল আমরা জানি অনেক সময় দেখি চা পান করে আর বলে আরো জোরে আরো জোরে যেটা একাধিক হাদিস এবং একাধিক মাজিদের আয়াতের বিরোধী প্রশ্নই আসে না এইভাবে চিৎকার করে ঝিকির করার জন্য বলা যায় না নিজেও চিৎকার করে ঝিকির করতে পারে না এরপর আমরা দেখি রাসুল সাল্লাহ আলি সাল্লাম কেউ কিছু দান করলে বলতেন আল্লাহমা সলে আলাইহে আল্লাহমা বারে কালাই হে বার আল্লাহা এই কথাই বলতে হবে আল্লাহ রসুল এক লোকের কাছে করজন নিয়েছিলেন আল্লাহ রসুলকে যখন তিনি পরিশোধ করলেন তখন আল্লাহ রসুল বললেন बाराला आना छोट खेम आप दुआ करसुल्लाहम्राहुम অবারিক দীর্ঘজীবী কর তাকে এ দোয়া পড়তে হবে বা আল্লাহমাফিল্লাহ আল্লাহ তাকে ক্ষমা করো তার প্রতি দয়া করো এটুকু বলতে হবে তাহলে কেউ কিছু চাইলে ফিয়া মানিল্লা বলা যাবে না এটাই হচ্ছে মিথ্যে এই দু অপরতে হবে এটাই হচ্ছে সত্য দান করলে বারাক আল্লাহ ফিয়াহিক মালিকা বলতে হবে এটাই হলো সত্য এইভাবে আপনার কোরআন তেলাওতের পরে সদাকাল্লাহ আজিম এইগুলি বলার কোনো সুযোগ নেই এই সুযোগ থেকে আমাদের ফিরে আসতে হবে আমরা দেখি মসজিদের গায়ে লেখা আছে মেহরাবের ডান দিকে লেখা আছে আল্লাহ আর বাম দিকে লিখা আছে মোহাম্মদ এটা একটা নেহায় তন্যায় আল্লাহ মোহাম্মদ মানে জানেন আল্লাহ আল্লাহ ওইসব লোকের এটা আকিদে যারা মনে করে আল্লাহ পরিহার না করলে মানুষ থাকবে না। এইভাবে মুসলমানের ডান দিকে আল্লাহ বাম দিকে মোহাম্মদ লিখা যাবে না সমন্বিত দর্শক মন্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন ইনশাল্লাহ এই বিষয়ে আমরা আবার গুরুত্বপূর্ণ কথা বলবো আসসালাম আলাইকুম তোমার আলোয় ও কলি হানি বসন্তের বৃষ্টিতে যে মন সবুজ হয়ে ওঠে মরুভূমি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 कत सुंदर भाव पवित्र कुरान अगणित जीवन के आलोकित कर अल कुरान जीवन घनी विधि विधान कल रे दस टे पुन सम्प्रचार सकाल नशे पीस टी बांगल्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 সিং অ্যান্ড ভ্যালে ডান্সেস ডায়ল করুন ডক্টর জাকিরকে প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় পাপ পুন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিজ টিভি বাংলায় সুলেহুদদি কারণ আল্লাহু ওয়াহদাহু ওয়া লা শারীকা লাহু গ্যারান্টি দিয়েছেন ইন্নাহনু নাসাল্লাদ যিক্রা ওয়া ইন্নাহু লাহু লাকিয়ামত ক্বুমতো আমীন এই গ্রন্থকে অবিক্রিতই রাখবো যার কোনো তুলনা নেই আইলিফলামমি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 সম্মানিত দর্শক মন্ডলী আপনারা গুরুত্বপূর্ণ কথা শোনার জন্য যে অপেক্ষা করছেন এর জন্য আমরা আপনাদের সুক্রিয়া আদায় করি জমুল্লা খায়ের আল্লাহ আপনাদেরকে যা খায়ের দান করুক এবং এই গুরুত্বপূর্ণ কথাগুলি শুনে মেনে চলার তৌফিক দান করুক মিথ্যা পরিহার করার এবং সত্য গ্রহণ করার সুযোগ তৌফিক আল্লাহ দান করুক আল্লাহ আমিন। সম্মানিত দর্শক মণ্ডলে আমরা বলছিলাম সত্য হচ্ছে এই কালেমা পড়ে ইসলাম গ্রহণ করা। আমরা আমাদের দেশে দেখতে পাই বক্তৃতার মাঠে যখনই কোনো বক্তা আরম্ভ করেন বক্তব্য তখনই এক পর্যায়ে শুরু করেন জিকির। লাই লাহ লাই তার তো স্টাইল আমরা জানি অনেক সময় দেখি চাপান করে আর বলে আরো জোরে আরো জোরে একাধিক হাদিস এবং একাধিক মাজিদের বিরোধী না এভাবে চিৎকার করে জিকির করার জন্য বলা যায় না নিজেও চিৎকার করে জিকির করতে পারে না এরপর আমরা দেখি রাসুল সাল্লাহ আলি সাল্লাম কেউ কিছু দান করলে বলতেন আল্লাহমা সাল্লা আলিহে এই কথাই বলতে হবে আল্লাহ আল্লাহ করলেন তখন আল্লাহ আল্লাহ তোমার অর্থে সম্পদে এবং পরিবারে বরকত দান করো আনাসী আল্লাহ বলছেন যে আমার মা আমাকে রাসুলের কাছে নিয়ে গেলেন নিয়ে গিয়ে বললেন হাজা খোয়াই দেমকা ये अनस हमारे छोट खादेम आप दुआ करसोल दुआ करल्लाहमराहोर लहु अराम तुम अनास के दीर्घजीवी करो तरह अर्थ सम्पद ऐले मे बेस तुम क्षमा करो रुजिदी तुम बरकत दाओ ये हम दुआ चाहले दुआ पड़ते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 ফিরে আসতে হবে আমরা দেখি মসজিদের গায়ে লেখা আছে মেহরাবের ডান দিকে লেখা আছে আল্লাহ আর বাম দিকে লিখা আছে মোহাম্মদ এটা একটা নাই আল্লাহ মোহাম্মদ মানে জানেন আল্লাহ মোহাম্মদ মোহাম্মদ আল্লাহ ওই সব লোকের এটা আকিদে যারা মনে করে আল্লাহ মোহাম্মদ মোহাম্মদ আল্লাহ নাউজুবুল্লাহমিনে এই আকিদা পরিহার না করলে মানুষ মুসলমানই থাকবে না এই এইভাবে মেহরাবের ডান দিকে আল্লাহ বাম দিকে মোহাম্মদ লিখা যাবে না এইভাবে মসজিদে লিখে দেওয়ার দিকে আল্লাহ এটা এটা একটা মিথ্যে জরুরিভাবে পরিহার করতে হবে। সাথে সাথে লেখার কোন সুযোগ নেই মসজিদের গায়ে কোথাও কোরআন মসজিদের আয়াত লিখা যাবে না কোথাও কোনো দুয়া কালাম লিখা যাবে না আর কোথাও এভাবে আল্লাহ মোহাম্মদ লিখা যাবে না কোনই জায়গাতে যদি মানুষ লিগ্ভ মনে করে साथ कत मिथ्या ढोके आगे बसच रसुल्लासल्लम दखलाकुम ঈশ্বলী রাকাতায়েন কাবলা ইয়াজলে শাহ যখন তোমাদের কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে সে যেন দূরে কাত সলা করে বসার পূর্বে এই রাসুলের সোননাথকে উপেক্ষা করার জন্য একে পরিহার করার জন্য পরিত্যাগ করার জন্য এক মানুষ একেবারে জোরালোভাবে লেগে পড়েছে বই পুস্তক লিখেও রেডি করেছে অথচ এটাই সোননাথ যে মসজিদে ঢোকে আগে দূরে কাজ সলাত আদায় করতে হবে পরে কোনো কথা তো মসজিদের ঢুকে বসে যাওয়া হচ্ছে মিথ্যে আর মসজিদের ঢুকে সোনা সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে মসজিদের পশ্চিম দেওয়ালে লিখা থাকছে লাল বাতি জললে সোননাথ বন্ধ করুন মিন নওজবিল্লাহ মিন নওজুবুল্লাহ কি করে মসজিদের গায়ে এ কথা লিখে দিতে পারে যে লাল বাতি জ্বললে সোনাদ বন্ধ করুন মানে এটি কেমন মানুষ ঢুকবে সলাত আরম্ভ করবে অনুকূলে হলে পড়বে অনুকূলে না হলে ছেড়ে দিয়ে সলাত আরম্ভ করবে জামাতে লাল যে দেখবে সেই তো এটা একটা মিথ্যে মসজিদের পশ্চিম দেওয়ালে লিখে দেওয়া আছে মোবাইল বন্ধ করুন মানুষ আল্লাহ আকবার বলার পরে এখন ওই লাইন পড়ছে মোবাইল বন্ধ করুন যে কত বোকামি এবং মানুষকে এবর থেকে দূর করার যে কত বড় মাধ্যম তা আসলে আমরা মানুষকে স্পষ্টভাবে বুঝাতে পারছি না যে কত বড় ভুল কত বড় অন্যায় যা পরিহার করা একান্তই জরুরি আমরা দেখতে পাচ্ছি সোননাথের নামে মিথ্যে সোননাথ হচ্ছে আল্লাহ রসুল এক আজান দিয়েছেন এটাই সোননাথ এবং এমাম যখন মেম্বারের উপরে বসবেন তখন হবে সাথে সাথে আমরা দেখি যে এমাম সাহেবের সামনে ছোট ছোট ছোট করে আপনার আজান দেওয়া হয় আজানের অর্থ একজনকে শোনানো এটা হচ্ছে আজানকে মজাক করা এটা জরুরি ভিত্তিতে মানুষকে মিথ্যে বলে স্বীকৃতি দিতে হবে জরুরি এখান থেকে ফিরে আসার কোনো পথ নেই শোন এটাই এমামের সামনে বা যে কোনো স্থান থেকে আজান দেবে জোরে একবার দিবে। এমামের সামনে দাঁড়িয়ে চুপি চুপি ছোট করে আজান দিবে এটা আসলে সন্ন্যত নয় সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আরও দেখতে পাই শরীয়তের বিভিন্ন জায়গাতে মানুষ মিথ্যার আশ্রয় নিয়ে আমল করার চেষ্টা করছে তার একটি হচ্ছে দেখুন বাচ্চার ডান কানে আজান বাম কানে একামাত এটাও একটা মিথ্যে এই মিথ্যে পরিহার করতে হবে আমাদের দিকে যখন খুব জোরে ঝড় বৃষ্টি আসে তখন মানুষ আজান শুরু করে দেয় এটা একটা মিথ্যে কোনো সুযোগ নেই আমাদেরকে এই পথ থেকে ফিরে আসতে হবে সম্মানিত দর্শক মন্ডলী আমরা বলছিলাম ঝড় এসেছে তার জন্য আসলো। আপনি বলুন আল্লাহমিনা ফিহা অর্সেল আল্লাহর কাছে আমরা কল্যাণ চাচ্ছি এই ঝড়ের মধ্যে যে কল্যাণ আল্লাহ দিয়েছেন যে কল্যাণ দিয়ে আল্লাহ পাঠিয়েছেন সেটা আমরা চাচ্ছি আমরা এই ঝড় বৃষ্টির ক্ষতি যেটা সেটা থেকে বাঁচতে চাচ্ছি যেই ক্ষতি এর ভিতর রয়েছে তা থেকে বাঁচতে চাচ্ছি যেই ক্ষতি দিয়েকে পাঠানো হয়েছে তার থেকে বাঁচতে চাচ্ছি এটাই হলো সোনাত আর ওটা হয়েছে মিথ্যা বেদাত আমরা বুঝতে চাচ্ছি না যে রসুল সাল্লাহ আলি সাল্লাম এই বিষয়ে কত সতর্ক সতর্কবাণী করেছেন যেটা আমাদের জীবনের জন্য বিভিন্ন পর্যায়ে বিভিন্ন স্তরে মেনে চলা একান্তভাবে জরুরি বিবাহের বৈঠকে আমরা দেখতে পাচ্ছি বিবাহের বৈঠকের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কত যে শরীয়ত বিরোধী কাজ সত্যর মিথ্যে জমা হয়ে আছে তার কোনো হিসাব নেই বিবাহের ব্যাপারে আল্লাহ আল্লাহতালা বলেছেন ফানকু মাতাব তোমরা তোমাদের ইচ্ছা মতো বিবাহ করো দুইজন তিনজন চারজন আল্লাহ আল্লাহতলা বলেছেন ফানকে হোহনা বেঈদিন আহলে হিননা তোমরা বিবাহ করো নারীদের মালিক অভিভাবকের অনুমতি সাপেক্ষে আল্লাহ আল্লাহতালা বলেন তোমরা কোনো মহিলার উপরে জোর করে ক্ষমতা প্রয়োগ করার অধিকার নিতে যায়ও না এটা ইমানদারির জন্য আত ঠিক নয় প্রাসুলের পদ্ধতিতে আসতে হবে বিবাহকে লক্ষ্য করে বিভিন্ন এলাকাতে যেইভাবে প্রস্তুতি নেওয়া হয় সেটা একটা নেহা অন্যায় একটা বড় ধরনের মিথ্যে বিশেষভাবে রং মাখানো কাজটি মিথ্যে যেমনভাবে হলুদ মাখানো কাজটিও মিথ্যে হলুদ মাখাতে পারে এই বলে যে তার চাচা তো বোন খালাতো বোন ফুফাতো বোন হলুদ মাখাবে এটার কোনো প্রশ্নই আসে না সেই দিন হলুদ মাখাতে হবে এই বিধান সরিয়তে নেই কাজেই এটা মিথ্যে বলে পরিহার করতে হবে সাজসজ্জা গ্রহণ করতে পারে মানুষ একটা জায়গাতে যাচ্ছে সেটা করতে পারে কিন্তু তাকে হলুদ মাখতে হবে কেন এই বিধান মিথ্যা হলুদ নিতান্ত মাখেও যদি তাহলে তার মা তার বোন তার খালা তার ফুফু হলুদ মাখাবে কিন্তু চাচা তো বোন খালাতো বোন ভাবি কেন বিবাহের সূচনাতেই চেনা একবারে এটা একবার ডাহা নগদ মিথ্যে এই কর্ম এই কর্ম জরুরি ভিত্তিতে পরিহার করতে হবে কোনো পথ নেই সম্মানিত দর্শক মণ্ডলী। বিবাহের পূর্বে যেইভাবে হৈ হল্লোড় করা হয় নারী পুরুষ একাকার হয়ে যায় এটা একটা মিথ্যা তারপরে বর যাবে কনের বাড়িতে হলুদ মাখতে কনে আসবে বরের বাড়িতে হলুদ মাগতে এটা বন্যতা এটা বর্বরতা এটা অসভ্যতা এই নীতিকে জরুরিভাবে পরিহার করতে হবে এটা মিথ্যে একটা শিক্ষিত পরিবারে এটা ঘটতে পারে না বর কনের বাড়িতে যাবে আর কনে বরের বাড়িতে বাসবে, এটা মিথ্যে এবং একে লক্ষ্য করে তিন দিন আগে থেকে মিঠাইয়ের ব্যবস্থা হবে গ্রামের পাড়ার বাঁশার যুবতী মেয়েরা আসবে গীত গাইবে এর একটা প্রস্তুতি চলবে এটা মিথ্যে এগুলো সবই মিথ্যে বিবাহের পূর্বে যৌতুকের আলোচনা হবে এটা মিথ্যে বিবাহের পূর্বে কতকি দেওয়ার আলোচনা হবে এটা মিথ্যা জরুরিভাবে নীতিকে পরিহার করতে হবে একটা বিবাহের জন্য একজন মেয়ের পিতাকে লাগে মেয়ের পিতে যখন রাজি তখন বিবাহ বৈধ দুইজন সাক্ষী লাগবে মাত্র সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এ পর্যন্ত আলোচনা রেখে আজকের মতো শেষ করছি পরবর্তী পর্বে আপনারা এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে পাবেন ইনশা আল্লাহ শুভনাকাল আল্লাহ মুহামদেকা আশাহদুল্লা কৌতুবিলাই আসসালাম মধ্যে থেকে জোড়ার সৃষ্টি করেছে সোমনাথের বার্তা হাফেজ এবি এম হজবুল্লাহ আহমদুল্লাহ বিনবর হুসেন জাহাঙ্গীর আলম জানুন প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলেন আলিমদের সংসর্গে কাল রাত সাড়ে নটায় আপন সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে বাংলায়